अभी मादियान वीर प्रति तर भाई सोईब के प्रेरण करोहबाइबलाम्बे सेो व्यक्ति तर मध्य जन्मलाभ कर लक्षणी विषय देखते पाई जो सोहैब आलाम एवं तरह जति मादियान साथमें निकट परिचित कर प्रत्येक क्षेत्र तरह भाई आख सुब কিন্তু আরেকটি আয়াতে আমরা দেখতে পাই যখন মাদিয়ানের পরিবর্তে সাথে সম্পর্ক যুক্ত করে সুয়াইব জাতিকে আমাদের কাছে ভাই না বলে শুধুমাত্র নাম উল্লেখ করেছেন শুধুমাত্র সোয়াইব বলেছেন যেমন সুরাসুয়ার আতে আমরা দেখতে পাই আল্লাহাল আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা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 সেই ক্ষেত্রে সোহাইব আলাই্লামকে আকাহুম সোয়াইব বা তাদের ভাই সোয়াইব বলে উল্লেখ করলেও যখন আসহাবুল আইকা বা আইকার সাথে সম্পর্কযুক্ত করে আল্লাহ সুবাহ সোয়াইব আলাইস্লামের নাম উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে সোহাইব আলাহি সালামকে তাদের ভাই বলেননি কেন এর উত্তরে ইবেন কাসির রহম আল্লাহ তিনি বলছেন এর কারণ এটাই যে এখানে আল্লাহ সুবাহ তাল্লাহ সেই জাতির লোকেদেরকে মাদিয়ানের বাসিন্দা না বলে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 যখন সুাইব মানুষকে সংশোধনের জন্য দাওয়া দিচ্ছিলেন ইসলামের দিকে আহ্বান করছিলেন তারা সেই আহ্বানে করতো আল্লাহ তালীরা সেই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন সুাইব আলাহিস্লাম বললেন সুয়াইব আলাহ সাল্লাম বললেন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 আমি চাইনা তোমাদের থেকে যে কাজ আমি ছাড়তে চাই আমি নিজেই সে কাজে লিপ্ত আমি তো যথাসাধ্য সংশোধন করতে চাই এবং তিন নম্বর আল্লাহর ত্বারাই কাজ হয়ে থাকে চার নম্বর আমি তার উপরই আস্থা রাখি এবং তার প্রতি ফিরে যাই সোহাইবাম আরো বললেন হে আমার জাতি আমার সাথে বিদেশ পোষণ করে ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা নুহ হুদ কিংবা সলের কমের মতো নিজেদের উপরে ধ্বংস ডেকে না আজাবকে ডেকে নিয়ে আর লুতের জাতি তো তোমাদের কাছ থেকে খুব বেশি দূরে নয় বললেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমতাও ইস্তেকফার করো এবং তারই পানে ফিরে এসো তওবা করো নিশ্চয়ই আমার রব খুবই মেহরবান অতি স্নেহময় এই তিনটি আয়তে बस किस रही प्रथम उपदेश देखतेबल्लम और अभी चाहना तुम्हारे जो छड़ाते चाहिए तुम्हारे जाषेध करपरी निजे से लिप्त होबा सुविहम के सावत जा व्यक्तिगत ইবাদতের সাথে ব্যবসায়িক লেনদেনের কী সম্পর্ক থাকতে পারে তিনিও যেন তাদের মতো এই সমস্ত কার্যক্রমে অংশ নেন এগুলোকে বৈধতা দান করেন সোয়েব আলাহ ইসলাম বলছেন তিনি এমন কিছু করতে চান না যেটা তার কথার বিপরীত হয় তিনি বলছেন তিনি শুধুমাত্র মুখে সেটাই বলবেন যেটা তিনি কাজে করে দেখাবেন এই মানসিকতা এটা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্য এর বিপরীত মুনাফিকরা মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু সে অনুযায়ী তারা কোনো কাজ করে না এ কারণেই আমরা দেখতে পাই রাসুলাম সই হাদিস আমাদেরকে বলেছেন জাহান নামে একজন ব্যক্তি থাকবে যে তার অন্ত্রের নারী ভুরির চারপাশে চক্কর দিয়ে দৌড়াতে থাকবে তাকে দেখে বাকি মানুষরা বলবে তুমি তোমাদেরকে কষ্ট দিচ্ছ ক্ষতি করছো এরপর তারা তাকে করবে তুমি তো সেই ব্যক্তি তুমি কি দুনিয়াতে আমাদেরকে সৎ করার উপদেশ এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতেনা সেই তখন জবাব দিবে আমি তোমাদেরকে সৎ উপদেশ দিতাম ঠিকই কিন্তু নিজেই করতাম না মন্দ থেকে বিরত রাখতাম ঠিকই কিন্তু নিজেই সেই কাজটি করতাম এ কারণে সাফুম বলেছেন কি আমাদের দিনে তার এই ভয়াবহ শাস্তি প্রদান করা হবে সুহাইব আলাহ সাল্লাম এ কারণে তারা জাতিকে বলছেন আমি এমন কাজ তোমাদেরকে করতে বলতে চাই না যে কাজ আমি নিজেই করি না সুতরাং সুহাইব আলাহ নিজেকে এবং বাকি সবাইকে একই পাল্লায় বিচার করতেন এই প্রসঙ্গে আমরা একটি ঘটনা উল্লেখ করতে পারি ঘটনাটি হচ্ছে ইমাম মালিক রেহেমাহুল্লার একবার মুসলিমরা এসে তাকে বললেন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 তিনি এ ব্যাপারে মুখ খুললেন না কিছুই বললেন না আরো কয়েক সপ্তাহ এবং এরও এক খুদবায় খুবই সাদা মাটা ভঙ্গিতে আল্লাহ লোকেদের উপদেশ দিয়ে বললেন তোমরা তোমাদের দাস মুক্ত করে দাও এবং খুদ্ লোকেরা তাদের দাসদেরকে মুক্ত করে দিতে লাগলো আজাদ করে দিতে লাগলো ইমাম মালিক রহমা আল্লাহ তিনি খুব বেশি জোরাজুরি করেননি খুব শান্ত ভাবে সাধারণভাবে লোকেদেরকে বলেছেন তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও এরপরও মুসল্লিরা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 एरपर मेम्बरे उठे सकल के दास मुक्तर बेपारे आहवान जानवर लोकर कथा के आंतरिकतारे ग्रहण करो के बोलते पे ये कथा अनुसारे क्या कर मानुष्टर के समस्त सत्क उत्साहित करा जेगो निजल एस्त पपका बरत रखा जेगलो बतुलामे द्वितीय उपदेषि हल्की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 तरा सरिया धीरे धीरे अग्रसर हार नीति के ग्रहण करत तक के शक्ति दिए जख तारा सूचग के नष्ट कर ला अलासभा मतलब ते अवमानित अधपतित कर दिल कमर्थ्य अनुसारे सर्वोच्च चेष्टा कर देते हैं परिवर्तन समय सपेक्ष ब्यापार हम जी धाराता रक्षा कर धापे धापे अग्रसर होते थको सबकिव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 जेट शुहब आलामाम लाभ करतेब्लमर तृत्य उपदेश अमा तौफिक इल्ला सहाज्य और साफल्य आल्लर पक्ष आसे जख्त को व्यक्ति के इसलमे आहवान करी दावा दी सत्क करार क्षमता सफलभवे करते यौफिक आल्लर पक्ष आसे तौफिकर यह विषय अनेकटा बार मत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 সে তারাবি সালাদকে বাদ দিল ছাত্রটি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করল দ্বিতীয় ছাত্র সেও পরীক্ষায় ভালো করতে যায় পড়াশোনা করতে যায়। কিন্তু একই সাথে তার রয়েছে আলোচন আলোচনার জন্য ভালোবাসা মুসলিমদের জন্য ভালোবাসা রয়েছে সে মসজিদে যেতে চায় রামাদানের এই বারাকাত সময় সালাদ আদায় করতে যায় তারাবি পড়তে যায়। এই কারণে সে পড়াশোনার সময় থেকে কিছুটা সময় বাদ দিয়ে आल्ला इबादत पीछने समय के लगे क्यों नाटा रमजान मास से एक मुहूर्त समय के नष्ट करते चाय जो परीक्षार दिन आसल होते कठिन हो एक विषय गणित पदार्थ विज्ञान किंबा इलेक्ट्रनिक्स एरक एक परीक्षा जठिन कठिन गाणीरिक समस्या समाधान करते हैं देखा गया इबादते मनोजी छात्रटी द्वितियों छात्रटी अनेक कम समय एकटार पर एक समस्या समाधान कर समस्या चले जा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 একজন যেভাবে সারা দিন রাত পড়ার টেবিলে থাকার পরেও পরীক্ষার হলে গিয়ে সমাধান করতে গিয়ে আটকে গেলো অপরদিকে একজন ছাত্র তারা বিশ্বারাত আদায় করেছে জিকিরো সময় দিয়েছে মুসলিমদের সাথে সময় দিয়েছে দাওয়াতের কাজে সময় দিয়েছে অল্প প্রস্তুতির পরেও সে দেখা গেলো পরীক্ষার হলে খুব ভালো ফলাফল করেছে এটা কেন হল কারণ একজন কালাস মোহাম্মতাল্লা সামর্থ্য দিয়েছেন তাওফিক দিয়েছেন যেটা অন্যজনের কাজে ছিল না তাওফিক আল্লাহর পক্ষ থেকে আসে। তাওফিক জিনিসটা এমন নয় যে যত বেশি শ্রম দিব তত বেশি লাভ করবো বাহ্যিকভাবে দৃশ্যত আপনি যত পরিশ্রম করবেন তত ভালো ফল পাবেন এটাই হচ্ছে সাধারণ বিধি এবং সুন্নাও তাই বলে কিন্তু এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে তাওফিক এবং সেটা আল্লাহ সফতআল্লাহর হাতে যত বেশি শ্রম দিব তত বেশি ফল পাবো এটা যেভাবে আল্লাহর বেধিতে একটা নিয়ম ঠিক তেমনিভাবে তাওফিক ও আল্লা সফোহামতাল্লাহ একটি ফ্যাক্টর जार माध्यम आल्लापन काज के सहज कर दिन अल्प क्या बृद्धि दुईटा जिनि फलाफल निर्भर करे विषय रखते सोएब आल्लम सामर्थ्य अनुसारे सर्वोच्च चेष्टा करफिक एट तो आल्ला हाथे अमा तोफिक ही इल्लाफिक आल्लर पक्ष थ चतुर्थ उपदेश सोएब आल्लम आलाही तोरे तथा आल्लासु मोहम्मद आल्लर उपरूम आस्था रखी भरोसा करी यहाँ गुरुपूर्ण सर्वदा जेको का आल्ला भरोसा रखा आस्था इधर करतब्यवालुलवक्कुल ये शब्द अर्थ बर्तमान विभिन्न भाव अपव्याखार शिकार किचु कि मानुष तावक्र क्षेत्र में तरह विश्वास के एम एक्सट्रीम पर्या नहीं गांधा मन करें तोक्कुल मैंने आल्लापर भरोसा करा मानी সমস্ত কাজ বাদ দিয়ে চুপচাপ বসে থাকা নিজেকে চিন্তা বাদ দেওয়া সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আলোচনা তাল্লার আনুষ্ঠানিক বাধ্যতায় মুশগুল থাকা এবং তারা মনে করেন আল্লাহর ভরসা করার জন্য উটের গলায় রশি ভাতার দরকার নেই কিংবা জিহাদের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই শাপলা চত্বরে এসে তসবি এবং ডাইনামালস নিয়ে বসে থাকলেই সমস্ত সমাধান চলে আসবে যেমন শাইক আনোয়ার আলাউল্লা কী তিনি একটি ঘটনায় উল্লেখ করছেন ব্যক্তিগত অভিজ্ঞতা তিনি বলছেন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 কারণ তারা মনে করেন শুধুমাত্র দুনিয়াবীর চেষ্টা করলেই ফলাফল আসবে অথচ আল্লা সুবাহতওয়াল্লাহ তিনি নিজের সব কিছু নিয়ন্ত্রক এই বিষয়টা তারা ভুলে যান সমস্ত মানুষের ত্যাগির এবং হৃদিক আল্লাহ তাল্লাহ আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন সুতরাং আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানের জন্য খাদ্য সংস্থান করছেন জোগাড় করছেন এটা ভুল ধারণা আল্লা সুমাত আপনাকে হৃদিক সরবরাহ করছেন কোনো একজন ব্যক্তি हुमार सालाद के त्याग करल क्या त्याग करलो कारण तरह क्या आज आज सत्य तो बल्लास मोहम्मद जो जुमर दिन साला जो तुमको आहवानल स्मरण दिखे द्रुत गति जाओ ये लोकटी द्वित लोकटी पार्थिव जीवन क्या अनुसरण करते गए आखिरतर जो तरह दायित्व छिल से भूले गल पर्याग करल साल त्याग करल सुतरावक्कुल की बुझे তাওকুল সম্পর্কে বুঝতে গেলে একটি হাদিস আমরা জানি একজন সাহাবি রাসুদুল্লাহ সাল্লাহ আসলামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যদি আমি আমার উটকে না বেঁধে সালাত আদায় করতে যাই আল্লাহরপর ভরসা করলাম উটকে না বেঁধে সলাৎ আদায় করতে গেলাম সেটা কি তাওকুল হবে কি না রাসুদুল্লাহ সাল্লাম বললেন না আগে নিজের উটকে রসিদ দিয়ে বেঁধে রাখো এরপর আল্লাহরপর ভরসা করো তোহান আল্লাহ এই হাদিসে আমরা দেখতে পাই দুইটি অংশের মাধ্যমে কত সুন্দরভাবেছেন রাসুল্লাহকে বলতে গেলে আপনার পক্ষে যতটুকু করা সম্ভব প্রথমত আপনি সেই কাজটা করেন সামর্থ্য অনুষ্ঠানে সর্বোচ্চ চেষ্টাটা করেন এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা করেন ভরসা করেন এটাই হচ্ছে তাওয়াক্কুল আরেকটা হাদিস থেকে আমরা দেখতে পাই তাওয়াক্কুল সম্পর্কে রাসুল্লাহ আসাল্লাম আমাদেরকে বলেছেন যদি তোমাদের আল্লাহর উপর সঠিক তাকুল থেকে থাকে তাহলে আল্লাহ সুমাতাল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা সেভাবেই করবেন যেভাবে তিনি পাখিদের রিজিকের ব্যবস্থা করেন যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় ভরপেট অবস্থায় ফিরে আসে সন্ধ্যায় ভরপেট অবস্থায় ফিরে আসে আল্লাহ সুমাতাল্লাহ তিনি তার সৃষ্টির সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন সেই পাখিদের জন্য আল্লাহ সহ রিজিকের ব্যবস্থা করে দেন এই পাখিদের বাসায় আমরা দেখতে পাই কোনো ফ্রিজ থাকে না मानुषर बसाय बैंक अकाउंट आज है जेखने टा जमा रखी पाकिद बैंक अकाउंट नहीं कि मानुषा टाका पैसा एत बेसि थके जरा शुद्म निजे नए वरम तेरे नातीिपुती अर्थसंस्थान करा भय थे कौन कि है अर्थ उपार्जन जो आल सफात आदेशगुल् परग कर सवाल के परित्याग कर सब समय तरा भय मध्य था आलोरपुर भरोसा नहीं सब समय तरा मन करें क्यी हमारी आो टा पसा प्रयोजन अतच मैं देखते पाई एक मानुष्य बेचे थार्ज खूब बसि ख प्रयोजन नहीं शेख अनोर आलकी लेकिन मानुषर जो सतटा खेज बचरे तीन सौ पसषटी दिन हिसाब कर ले तीन सौ पसषट्टि गुण सतगुलो खेजूर एवं बड़ो एक जार जलपाई तेल तीन सौ पट्टी पिस प्रतिदिन एक बन रुटी पाउरुटी और कैक बारेल पानी बस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 এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে লোকেরা তাওয়াকুলের ধারণাটিকে বিকৃত করে নিজেদের অলসভাবে বসে থাকাকে বৈধতা প্রদান করেছে তারা এই থেকে নিজেদেরকে নিতে পারেন। বিষয়টি হচ্ছে যেই পাখিগুলোর কথা রসুল ইসলাম বলছেন সেই পাখিগুলো সেই পাখিগুলো কিন্তু আল্লাহর উপর ভরসা করে তাওয়াকুল করে নিজেদের ঘরে বা বাসায় চুপচাপ বসে থাকেনি বরং তারা ভোরবেলা বের হয়ে গেছে এবং সন্ধ্যায় ফিরে এসেছে সারা দিন তারা কর্মব্যস্ত থেকেছে खीगुल आल्ला भरोसा करीजिके संस्थान हतोना सारिजिकाय घेर जे परिश्रम तारा शारा दिन कर आलोचम तेज खाद्य संस्थान करक्कुल्लम पंचम उपदेश व्यक्तिगत विद्वेषर कारण तुम्हारा सत्य के प्रत्याख्यन करो ना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 তারা শুধুমাত্র হিংসা এবং বিদ্বেষের কারণে তাকে প্রত্যাখ্যান করল সুহান আল্লাহ তারা জাহান নামের আগুনে ছুড়ে দিল হিংসা বিদ্বেষের কারণে হিংসা বিদ্বেষের কারণে যদিও তারা এর পরও তারা তাকে প্রত্যাখ্যান করল সোহাইব আলাহ সাল্লাম তার জাতির লোকেদেরকে বলছেন আমাদের মাঝে এই শত্রুতাকে তোমরা মুসলিম হওয়ার পথে বাধা হিসেবে দাঁড় করোনা। এবং নৌ হুদ বা সাল্লামের জাতির লোকেদের মতো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 एमक साधारण मानस हुमकी प्रदान जो तुम्हारा अनुसरण करो तुम क्षतिग्रस्त हो अनुसरण करा क्षतिग्रस्त होनी बर जा रा निजे अटल छो तल्ला आजब नेमे अतपर भूमिकम्प त पकड़ाओ करलो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 সেই প্রলয়নকারী ভূমিকম্পের পর যদি কোন ব্যক্তি সেই জনপদে আসত তাহলে সে যাদের পেত তার কাছে মনে হতো এই এলাকায় কোনদিনই বোধ কেউ বসবাস করেনি এমন ভাবে আল্লাহ করে দিলেন সেই যুগের বড় বাণিজ্যিক কেন্দ্র অর্থনৈতিক কেন্দ্র একটা বড় শহর মাদিয়ান কিছুই অবশিষ্ট রইল না আল্লাহ বলছেন